उन लूट ढाकलो कैसिट्री प्रयोजना ओ परिवेषणा तमुद्दुन प्रोडक्ट्स ढाका अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह न अहमादु व नस्ताईनहु व नस्तगफिरहु व नअमनु बिही व नतवक्कलु अलैहि अनाऊदु बिललाहि मिन शुरूरि आनफुसना मैय अदिल्लाहू फला ला व मैन यगुलु हु फला हा दि ला أنا شهد أن لا إله إلا الله وحده لا شريك له أنا شهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وزواجه وبارك وسلم أعوذ لله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا اجل الذين امنوا صلوا عليه وسلموا تسليما إِنَّ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَبِيلَ لِقَوْمِ دُعَاءٌ أَعُوذُ بِاللَّهِ وقال النبي صلى الله عليه وسلم আমাদের সবাই একদিন কবর হইতে হবে এই কবরের প্রস্তুতির জন্যই তাই प्रस्तुत आखिर जिंदगी तैयार ये बड़ी घर झेड़े दिए टैसा खर्च करते आहफले उद्देश्य एकम्र आखिर আমাদের মাহবের উদ্দেশ্য হল হেদায়ত হেদায়তের একমাত্র মালিক আল্লাহ আল্লাহ করে বলছেন আপনি যাকেই সাইবেন তাকেই হেদায়ত করতে পারবেন না বরং আল্লাহবাক যাকে চান তাকেই আল্লাহ করতে পারবেন এখনকার এখানে একটা প্রশ্ন আপনারা তুলতে পারেন যারা নাস্তিকের সঙ্গে স্পর্শনের থেকে ইসলাম সম্পর্কে বিরূপ কিছু প্রশ্ন যাদের দিলে আসছে তারা প্রশ্ন করতে পারেন হেদায়তের মালিক যখন আল্লাহ পাক আমাদের আল্লাহ হেদায়ত করেন না আল্লাহ আমাদের কোনো সবাই বলেন বাইরে আল্লাহ পাকের কোন দোষ আছে আল্লাহ কি আল্লাহ সবাই কি শোভা আল্লাহ সমস্ত দোষ মুক্ত সোবাহান আল্লাহর শব্দ অর্থ কি আল্লাহাক সমস্ত দোষ মুক্ত কোন দোষ আল্লাহ নাই যদি কোনো জায়গায় বুঝে আসে মনে করবেন আমাদের বুঝে অভাব কিন্তু আল্লাপাক পরিচিত তাতে কোনো সন্দেহ নাই তো বাইর আমার এটা আল্লাহ পাকের দোষ নয় বরংচ আপনি একটা গাছের গাছ না যদি ফল চান ফল পাইবেন আর গাছ লাগাইলে কি ফল খাওয়া যায় যদি আল্লাহাক ফল না দেন অনেক গাছ আছে না গাছ আছে ফল নাই দেখ গাছ আছে না আল্লাহাক ইচ্ছা করলে তো ফল নাও দিতে পারেন ফল দেওয়ার মালিককে কিন্তু গাছ তো লাগাই ধবে আপনাকে আমাকে কি বলেন গাছ আপনাকে আমাকে লাগাইয়ে যদি বলি যে আল্লাহ আপনি ফল দেন তবে না ফল পাওয়ার আশা করা যায় আর গাছ না লাগাইয়ে যদি বলি আল্লাহ পাক ফল দিলেন না তাহলে মনে করেন একটা মিথ্যা অভিযোগ একটা ভুল অভিযোগ গাছ লাগানের মালিক আমরা হল দেয়ার মালিক আল্লাহাক যে বন্ধা আল্লাহ ফাঁকের কাছে অন্তরের থেকে হেদায়ত চায় আল্লাহ আল্লাহাক তাকে হেদায়ত দান করেন আর যে অন্তরের থেকে হেদায়ত চায় না আল্লাহাক তাকে হেদায়ত নসিব করেন এটা বলছিলাম দুনিয়া করে আল্লাহাকের হুকুম পালন করার জন্য আর আমরা করি কড় লোক হওয়ার জন্য কি কথা ঠিক নেই কাজে অলি আল্লাদের দুনিয়ার কাজের মধ্যেও প্রত্যেক শ্বাসে শ্বাসে নেকি ঐতিহাস আর আমাদের এর মধ্যে যদি নিয়াত খালেজ না হয় আর কোন নেকি বলতে কিচ্ছু পাওয়া যাইবে না তো বাইরা আমি বলতেছিলাম যে দুনিয়ার কাজ আমরা সবাই করি বাইরা কেন দুনিয়া সম্পর্কে বুঝেই হয় না অজ্দ সিহাত করতে হয় না পীরের কাছে মুরিদ হইতে হয় না তাবলিকে সেল্লাও হয় না কারণ এটা সম্পর্কে বুঝ আছে কিন্তু আখেরাতের আমল সম্পর্কে এত অজিহাত চলছে পীর মুরিদি চলছে মসজিদে মসজিদে জুমার দিন আলেমেরা কত বলা বলে তারপর কত সময় কত বই বুঝতে পড়িয়ে শুনায় কত অজিহাত পীর মুরিদি চেষ্টা তদবির চলছে এরপরে আপনার মানে আখেরাতের আমল করতেই চান না কারণটা কি আখেরাত সম্পর্কে বুঝ নাই আখেরাতের আমল না করলে যে মৌতে কষ্ট কবরে কষ্ট হাসরে কষ্ট আখেরাতের জিন্দেগানিতে আরাম নাই এই বুসটা অনেকের দিলি না থাকার কারণে আজকে আমরা অ জানি সবাই কিন্তু অনেকেই আমল করি না বাইরের দুনিয়ার জিন্দেগানিটা কি না অস্থায়ী অস্থায়ী কেমন একটা ঘরে ঘরে উঠেলেও বলা যায় আল্লাহর ফলে এক বছর যাবে কিন্তু আপনারা আবার জিন্দেগানিকে এক বছর বলা যায় এক মাস এক দিন এক ঘন্টা এক মিনিটে বলার উপায় নাই নিঃশ্বাসের নাই বিশ্বাস তারপরও বাইর দুনিয়া কি শান্তির জায়গা না অশান্তির জায়গা দুনিয়া শান্তিতে কেউ আছে বলতে পারেন কেউ ওই একটা খেজা শুনছেন না এক ব্যক্তি খেজের খেজুর বাইরে খেজুর আসলামকে হাসিল করার জন্য বাইরা বহুদিন পর্যন্ত বদবন্দি করতে নামাজ পড়তে পড়তে খেজের আসসালাম হাজির হয়েছে দেখলেন বাবা তুমি এত চেষ্টা করতেছো কেন আমি তো খেজুর আসছি আমাকে দেখার জন্য তুমি এত চেষ্টা এত কষ্ট করতেছো কেন কাল হুজুর আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন এই জন্য আপনাকে চাইছি বলতে কি তুমি কি দোয়া চাও কাল হুজুর দুনিয়াতে আমি বড় লোক হইতে চাই শান্তি থাকতে চাই কারণ খেজুরুল বলিয়ে গেলেন ঠিক আছে তোমাকে এক সপ্তাহ সময় দিলাম তুমি দুনিয়াতে ঘুরিয়ে দেখো কার মতো তুমি বড় লোক হইতে চাও কার মতো হইতে চাও তার মতো দেখাই গিয়ে দেবো আমি দোয়া করবো তুমি তার মত হইয়া যাবা। উনি চালাস করতে দেখলো যে আমাদের দেশে জমিদের বড় রাজা এই সব কিছু বড় আরাম আছে একটু বড় আরামে আর কেউ নাই তার কাছে জিজ্ঞেস করে আমি তো দেখি আরাম দূর আরামে আছে যাইয়ে জিজ্ঞেস কাল হুজুর খেজারা সালাম আমাকে বলছে যে তুমি যার মত বড় লোক হইতে চাও তার মতো দোয়া করলে বড় লোকের যাও আমি মনে করছি আপনার মতো আমি বড় লোক হইতে চাই হেকাল বাবা খবর আমার সেই অশান্তিতে দুনিয়াতে কোনো লোক নাই আমার একটা ব্যারাম আছে ফ্যাট ব্যথা ওরা যখন ওঠে তখন আমার দুনিয়া সব মিথ্যে হইয়ে যায় কিচ্ছুই আমার শান্তি বলতে দুনিয়াতে কিচ্ছু নাই যখন ভালো থাকি তখন ওই ব্যাটার চিনতেই অস্থির তুমি যাও অন্যের মতো হইতে চাও আবার গেছে আরেকজনের কাছে যাইয়া দেখে তার আরামের আর সীমা নাই বাড়িরা সব দিক দেখে আরাম সব ধরনের আরাম কুলা টাকা পয়সা ছেলে মেয়ে বিবি রাসফরির মতো সুন্দরী এই দেখে খালি এর মতোই অমুক তাই যাই তো জিগেই দেখ হুজুর আপনার মতো আমি বড় লোকেরছি তাই বাবা খবর আমার সেই অশান্তিতে দুনিয়াটি কেউ নেই গোলাহকান কেউ তাহলে এই যে ছেলে দেখো সব সব জাদু আরাম দাদে একটাও আমার গোলা আমি খুব মহব্বত করতাম মহব্বত করতাম খুব অসুখ হয়েছে তুমি কান্দো কেন কান্দিতে আপনার মায়া তাহলে বিবি না বিবির অসুখ হয়েছে ভুল করেছি বিবির অসুখ হয়েছে বিবি মরে মরে অবস্থায় তো স্বামী পাশে বসে কান্দে এখন খুকাল তুমি আপনার এত কান্দন কালের কি ব্যবহার কি তাহলে বলি তোমার মায়া আমি অস্থির তাহলে এই তো মায়া করেন কতক্ষণ আমার বন্ধ বেরিয়ে গেলাম আর বিয়ে করিয়ে ফুর্তি করবেন কি মায়া করেন আপনার তাহলে বিদি আমি কথার কথম করিয়ে গাই আমি আর বিয়েটিয়ে আমি তোমার মায়াই বোঝাবো অবিশ্বাস করি না বলে আর তো কথা বিশ্বাস লিঙ্গ যদি কাটিয়ে ফেলাইতে পারেন তাহলে বিশ্বাস করবো ঠিক আপনি আসলে করবেন না কাল বিবির কথা হলে লিঙ্গ কাটতে ফেলাইলাম আর আল্লাহকে ইচ্ছা হে বিশিও এখন স্বাস্থ্য ভালো হয়েছে এখন তো আমার দ্বারা স্বামীর কোনো কাজ হয় না এখন ওই উজুরের সঙ্গে হারামি করি সব প্রব উজুরে আমার মনের কষ্টে সেই দুনিয়াতে আর অশান্তি লোককেও নাই যার কাছেই যায় হেই একটা না একটা কয় কাল আমার প্রলাভনের কথা হলে না আমার এই দিক যে শত্রু আমার ওই দিক যে অসুবিধা শেষ পর্যন্ত কি করা যায় একজনের বুদ্ধি যাই ক বলে বুঝু আমি দুনিয়া শান্তি চাই না আখের শান্তি চাই কাজে ঘরে দুনিয়াতে শান্তি থেকে আসে এই ধরেন এত চেষ্টা করিয়া শেখ হাসিনা কত চেষ্টা করিয়া কত ধরেন কত অপদস্ত হইয়া মিটিং করতে কত অবদস্থ হইছে না কতবার অপদস্ত হইয়া প্রাইম মিনিস্টার হইছে আমি তো মনে করি তার সেই অশান্তি দেবো বাংলাদেশ আর একজন নাই কি করে রাত্র দুইটার সময় টেলিফোন করে প্রধানমন্ত্রী সদা যত রাজনীতিক বীজ আছে আগে আর ঘুমে গেলে কথা ঠিক এই অহেন যা নিয়ে অহেন যা মিছিল অহেন মিটিং কি আবার পুলিশে কোন মারে নাকি ম্যানিস্ট্রিদের মারে নাকি কোন কি মারে নাকি এর সেই অশান্তিতে বোধ হয় দুনিয়াতে আর নাই আমার এই গতি ছাড়িয়ে আর পামুখিনা পাই না পাই না পাই না পাই কি না কি হয় মানে সিনটা দুনিয়া শান্তির জায়গাটা এই বেশি গরম এই বেশি ঠান্ডা এই বালা এই মসিবাত এই অসুখ এই বিসুখ বাইরা এই দাঁত পড়িয়ে যায় চুল পাচ্িয়ে যায় এই বাইরে বিবি কথা শুনে এই ছেলে মেয়ে কথা শোনায় এই আত্মীয় স্বের কথা শোনা এই দুশ্মন এই শত্রু দুনিয়া কি আনন্দের জাগা আসলে আরামের জাগা তার পর আর বাইরে আখেরারটা কি স্থায়ী না অস্থায়ী কেমন স্থায়ী শুরু আছে আর কোন দিন শেষ নাই আর আখেরারটা কি আরামের জায়গা না বেস তো যদি মেলে আল্লাহর ফজলে এটা কি আরামের জায়গা না দুঃখের জায়গা এমন আরামের জায়গা যেখানে দুঃখ বলতে কিচ্ছু নাই বেসটা কাছে রাবা কাছে যেখানে কোন দু কষ্ট বলতে কিছু নাই অশান্তি বলতে কিছু নাই বাবারে তুমি যা পাবা বেহস তো এমন জায়গা হবে যেখানে তোমার মনে যা চাইবে তাই তুমি পাবা তোমার যা মনে চাইবে তাই তুমি করতে পাবা বাধা নিষেধ বলতে কোন জিনিস যেখানে নাই বাবা এখানে দুনিয়াতে তুমি যা চাও কেউ পাও না কি বলে ভাইরা দুনিয়াতে কেউ যা মনে চায় না আর বেহেসতে তোমার মনে যা চাইবে তাই মাওলায় তোমাকে দিয়া দেবেন বাবারে অর্থাৎ সবচেয়ে বড় বাচ্চা বানাইয়ে তোমাকে মাওলায় ভেহেসতে পাঠাইয়া দেবেন যেখানে দুঃখ নাই কষ্ট নাই অশান্তি নাই দুশ্মন নাই শত্রু নাই গরম নাই ঠান্ডা নাই বারাম নাই ফিরা নাই বাবারে কিন্তু সেই বেহেসদের জন্য বাবা কাজ করতে বেশি কষ্ট আপনারাই স্বীকার করছেন আখেরাতের দুনিয়ার কাজে কষ্ট বেশি আখেরাতের কাজে কষ্ট নাই বাবারে আখের হাত কামাই করতে দুনিয়া ছাড়াও লাগে না কিন্তু বাবারে এই দুনিয়া করিয়াও আখেরাত কামাই করা যায় তারপর আখেরাত মনে কামাই করতে চান না বাবারে তার একমাত্র কারণ হলো। आखिरत सम्पर्क बुझना बाबारे बुसटा पैदा है कुरान हदीसर बयान द्वारा मानुषे गले बुस पैदा है आखे बुस पैदा है बाबारे नैक्ट परेजकार अलिदर सहबाते गले आखे बुस पैदा है बाबारेकार द्वारा नाखेरतर बुज पायदा है क्यों बाबारे महाफेले तो तीस आरान हदीसर बयान बंदोबस्त आ बंदोबस्त आहू आने बोला एक कार परेशी अल्लाहर सहबात मल्दिशे आसे कान हादिस भर आत चल्लिश जन मोम एकजन आल्लहर होली थे बाबा बहु चल्लिश मोम आसेे बहु आल्लासे कई भाई प्रत्येक दवा करें अल्लाह बागर का महाभुद्व आपने हम प्रत्येक दिल्ली भितर खाठी धर्मे बुस पायदा कर दें এবারে আমি যে প্রধান শরীরের শুরুর থেকেই দুই একটু মাধ্যমে আমি কিছু বুঝ দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহ বাবারের দুনিয়ার যত বই পুস্তক আছে প্রত্যেক বই পুস্তকের শুরুতেই লেখা থাকে আমার বই পুস্তকের বিচারে কোন ভুল ভ্রান্তি পেলে মেহরবানি করে জানাই দেবেন আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব আর আল্লাহের কালামের শুরুতেই আল্লাহাকরমান আমার কালামে কোনো সন্দেহ নাই ভুল নাই কোন মিথ্যা নাই সবাই বলুন সবা বাবার এই জন্য এ বাবারে তোমরা তো আজকে কোরআন হাদিসের কথা শুনিয়া আলে মোলামের কথা শুনিয়া কাম সারতে আসো না অনেকেই নামাজ পড়ো না অনেক রোজা ঠিক রাখো না পর্দা তো নামাজির মধ্যেও শতকরানব্বই জনার পর্দা নাই কি কথা তো দেন বেনুমাজি যদি পর্দা না আর নামাজির মধ্যেও শতকরানব্বই জন পাঁচানব্বই জন আর পর্দা নাই হালেকের পর্দা ফরজ বাবারে তোমার বিবিকে তোমার মেয়েকে যদি তুমি বেপর্দা ছাড়িয়ে দাও তার শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ তার অসাবধানতার কারণে যে অন্য পুরুষের দেখবে। ওই শরীরের অংশের জন্য যাহান নাম সারা জাগান বাবার আরেকটা কথা মনে রাখ তোমার বা আমার গরুতে যদি পরের ধান খায় বাবা গরুর চেয়ে জরিবে বেশি হইবে আমার কথা ঠিক নেই তোমার মেয়ে তোমার বিবে তোমার অধীনে সে যত গুণা করবে তুমি যদি তার থেকে বিরোগ তাকে ফিরিয়া না রাখো মনে রাখো বাবা রে তোমারও কিন্তু ওই শাস্তি তোমারও ভোগ করা লাগবে এ বাবারে খুব খেয়াল করে নিলেন এত অকি চলছে তরুণ মুসলমান দাঁড়িয়ে এখন পছন্দ করে না বাবারে আমি তো প্রাই বলি এই মুসলমানের কপাল পড়ার কারণ রাখি মুসলমানদের বাবা জাতীয় চেতনাবোধ পর্যন্ত নাই কি বাইরা হিন্দু জাতির কোনো অস্তিত্ব আছে ওদের মূলে কোনো অস্তিত্ব আছে হরে কৃষ্ণে তারা হরে কৃষ্ণ ভগবান ভগবান কয় যেটা মামির সঙ্গে হারামি করছে এই মামির সঙ্গে হারামি করা এখন তারা স্বভাবের কাম মনে করে না কি করে পঞ্চ মধ্যে একজন সতী এল রাধা যে এল ওই শ্রীকৃষ্ণ কি হয়ে আদার স্বামীর না স্বামীর স্বামীর ব্যাগ্ঞা স্বামীর ব্যগ্নার সঙ্গে যে কষ্ট হারামি হইল পঞ্চ সতীর মধ্যে একজন সতী আর একজন সতী পঞ্চ সতীর মধ্যে আর একজন জানেন ওই কেরা জানি কী কিন দ্রুবতী ওই পাঁচ ভাই গেছে না শিকার করতে একটা মেয়ে পেয়েছে সুন্দরী একটা মেয়ে পেয়েছে আমি মায়ের কাছে কইছে মাগ একটা ফল পাইছি মায়ের কেছে পাঁচ জনে ভাগ করিয়ে খাও তখন ওই দুর্বদে এক ঘরে থাকতো পাঁচ ভাই করতে করতো একাত্রের সঙ্গে নাই তো কথা তা তারা কি করে জানেন ওই তারা ভাগ করিয়ে পেয়েছিল যে একজন যখন ঢোকবা ওর কাছে তখন বাহিরে জুতা রাখিয়া যাওয়া ওইয়ের দেখলে আর এক ভাই ঢোকবে না একদিন এসে কুত্ত নিয়ে গেছে এই জন্য কুত্তে হয় ওই আটকে পরে মানুষের দেয় বদ্রসে করছে সব জেছে হ্যাঁ আমাকে জুতো নেওয়ার কারণে তুই যখন আমাকে ওই লজ্জার মধ্যে ফেলাইলি তবু লজ্জাও দেখতে আচ্ছা বুঝলাম কুত্ত পাতিয়ালের ডাটকে না কি কথা কেন পাতে সিরকাল ছিলেন পাতে সিরকাল মতো আটকা যায় তা জুতো কেনা নেতিহালে তো নেয় না এটা আল্লাহ নিয়মিত সেক কথা ঠিক না দেখেন হিন্দু জাতির ধর্মের কোন মূলে কিচ্ছু নাই অনেক শিক্ষিত হলো হিন্দুরা এখন পূজা আসরা কিছু করে না তারপরে দেখেন হিন্দু জাতি কিন্তু মাথা উচু করিয়া আছে দুনিয়া কিন্তু উঁচু আছে না কেমনে তাদের জাতীয় চেতনাবধ আছে বাজপেয়ী পঞ্চাশ একশো কোটি লোকের প্রধানমন্ত্রী বাজপেয়ী বাংলাদেশে আসছিল তার পরনে ছিল কি এই দাঁড়িয়ে ফুল পেল তোমরা বলবি তোমার দেখোনি একটা ধুতি পুরুষের দশ হাত কি কষ্ট তারপরে বাইরে থায় কি কর বাইরে ধুতি পড়িয়ে নিশে বললে তো সবই বাইরে থায় কি কথা ঠিক নয় ঠিক কিন্তু বাসপাই একশো কুড়ি প্রধানমন্ত্রী কিন্তু তবুও তাদের ওই ধুতি যতই খারাপ হোক যেটা আমার জাতীয় পোশাক ঠিকই রাখতে হবে ঠিক আছে আর মুসলমান ফুল ফ্যান পেরিয়া সামনে মশা করিয়া কি যে খুশি আমি ফুল প্যান বলছি আমি এর আফিকিতে সাই বেছি না সুগার হয়েছি খারাইয়া মতো কালে আমার আমি আফিকিতে এখন তো কুত্ত হয়ে গেছি কে রে কপাল মুসলমান এখন তুমি তোমার ছবিটা হিন্দুর ছেলের মতো দেখায় না খ্রিস্টানের ছেলের মতো দেখায় না এহুদির ছেলের মতো দেখায় না মুসলমানের ছেলের মতো দেখায় কারণ রাখি এই জাতীয় চেতনা বোধ নয় মুসলমান মাংস কইলে মাংস শব্দের অর্থ কি কন্দি মা যোগ অংশ মায়ের অংশ হিন্দুরা গরুকে তার দেবতা মনে করে দেবতাকে তারা মা বলে দেখছেন কালী মা লক্ষ্মী মা শীতলা মা ওরা দেবতাকে মা বলে এই জন্য মায়ের অংশ তারা খায় এই কমাল বড় মুসলমান গরু তোর মা তুই মানুষ কেন হাম্মুক হ্যাঁ তুই হাম্মুক গেল হুজুর এটা বাংলা ভাষা পানি এটা বাংলা ভাষা না কি কথা এখন বাংলা গেছে পানি একটা হিন্দু দিয়ে জোর করেই আপনি বাংলা ভাষা পানি কওয়া হইতে পারেনি দেখেন দিই হাম মুখের দেখ সবাই চেষ্টা করি একটা হিন্দুর দ্বারা কোনদিন পানি খাওয়া হতে আমাদের বাড়ির সামনে একটা দোকানদারে হাজি সাবে হিন্দু বাড়ি গেছিল বাড়ির সামনে তো দেখছেন ওই বাড়ির হিন্দু বাড়ি একটা ছেলে আট দশ বয়স ওয়াসের কাল হাদিসাব লবণ কাল নুন কয়ালি ডিমুখ বই উড়ছে দশ লাবন্দান কার নুন কত হলে দেব এই ছেলেরা ঘন্টা বসিয়ে রইল শেষ পর্যন্ত রেসে নুন কইল না আর নিল হিন্দু ছেলেরা তো কইলো না যে বাংলা ভাষা বলতে আমার অসুবিধা কি ভরা মুসলমান এমন কপাল পড়ছে যে ওদের খ্রিস্টানের মতো সাজলেই ভালো লাগে এহুদির মতো সাজলে ভালো লাগে বাইর আর কারণটা কি জানেন বলে হুদুরের কারণ রাখি বাইরা চিংড়ি মাছ পশলেও খাওয়া যায় রুইত আর খাওয়া যায় না মুসলমান যখন ধর্ম ছাড়িয়ে দেয় ওগুলার কোনো কামে লাগে না ওগুলার গেলো দেবাকও ঠিক থাকে না ওদের আকল বুদ্ধ ঠিক থাকে না হো গান মুসলমানদের নামলে কি বলেন অর্ধ জাহানের বাচ্চা ছিলেন কেমন বাচ্চা যার নাম শুনলেও সমস্ত বাচ্চারা থরথর করিয়া কাঁপত আর এখন দুনিয়ার সমস্ত মুসলমান সব জায়গায় মাই খাইতে আছে এর কারণটা কি আজকে দেখো এই ভারতের সৈন্যেরা বাংলাদেশের মানুষ মারতে আছে প্রায় ৪০ জন মারিয়া ফেলাইছে বিডিয়ার সহ আমাদের সরকারও কথা বলতে পারে না ভয়তে যাই হোক আমাদের বোধ হয় সব মারিয়ে ফেলাইলেও কেউ কিছু কইতে পারবে না কারণ আমরা দুনিয়াতে আল্লাহাগের গজব নামছে যেমন তোরা কোরআন ছাড়িয়ে দে তোদের দুনিয়াতে খসেরা দুনিয়া বাফিল আছে তোদের দুনিয়া তো ধ্বংস এবং শক্ত আজাব সমস্ত বই পুস্তকের শুরুতেই লেখা থাকে আমার বই পুস্তকের ভিতরে বর ভরান্তি পাইলে মেহরবানি করে সংশোধন আমাকে জানাই দেন সংশোধন করে দেবো আর আল্লাহাকের কালামের শুরুতেই আল্লাহাকরমান আমি বলতেছিলাম বাবারে এই যে তোমরা যে নামাজ পড়ো না তাতে যে কি আরাম আমরা তো বুঝি শীতের দিনে বাবা ভোর ভোরবেলা কমকন্যা শীতের সময় গরম লেপকাতা ছাড়িয়ে দিয়া উঠিয়া নামাজ পড়া কি যে কঠিন গোসল ফরজেলে তো আর কথাই নাই বাবারে শীতের দিনে গোসল ফরজেলে কি যে আজব বাবারে গরমের দিনেও ভোরবেলা ফজরের নামাজ পড়া কত কঠিন রাত্র ছোট বোরবেলা আরামের ঘুম আরামের ঘুম ছাড়িয়া বোরবেলা ওঠা কি যে কঠিন রাস্তা গাড়ে খেতে খামারে গাড়ি ঘোড়ায় বাবারে নামাজ পড়া কি যে কঠিন আমরা কি বুঝি বাবা রোজা রাখা গরমের দিনে বাবারে বইকাল বেলা কললে শুকাইয়া যায় পানির মধ্যে ডুব দিও পানি পান করা যায় না বাবারে তারপরেও বাবা রোজা রাখতে হয় পর্দা করা তো আমি মনে করি বাবা বর্তমান জমানায় নামাজ রোজার কেউ পর্দা আরো কঠিন কারণ নামাজ রোজা করলে আত্মীয় স্বজন বেজার হয় না কিন্তু বাবা পর্দা করতে গেলে আত্মীয় স্বজন ও বেজার হইয়া যায় ওই জামাই বলবে শালিদের সঙ্গে দেখা দিতে যায় না ও শ্বশুর বাড়ি যাব না ওই বেআই বলে বেআইনের সঙ্গে দেখা দেওয়া যায় না ও বেআই বাড়ি যাব না কথা ঠিক নেই বাবারে বর্তমান জমানায় নামাজ দখলের আত্মীয় স্বজন বেজার হয় না পর্দা খলরে আত্মীয় স্বজন বেজার হয়ে যায় বাবারে বর্তমান জমানায় পর্দা কারো কত কঠিন বাবারে মাথায় টুবি ডাকলে দাঁড়িয়ে রাখলে মোল্লা কয় বয়সী বয়স বয়স দেখা যায় বাবারে এটা কি আমরা বুঝি না মাথায় প্যারাসিটি বানাইয়া চুলডারে খাপ কাটিয়া রাখলে তো মাথা সুন্দর দেখা যায় বাবা আমাকে বুঝি না আমার চুল তো বাবা কোকরানো চুল এরা সুন্দর করে রাখলে তোমাদের হাজারের লোকের চুলের সেই আমার ডবালো দেখাইতো এরা তো আমি বুঝি দেখছো আমার মাথার চুল কত গণ আর আগে কি কালাম স্পৃশ্যে চুলের চুল তা জানো আর কি কোকরানো চুল আমার এজ প্যারাসিটি রাখতাম কত সুন্দর দেখাইতো বাবা আমি কি বুঝি না বলত নাকি আমার তো বাড়ির অল্প কয়েকটা ছাগলিয়া দাঁড়ি এটা দেখতে ভালো দেয় না মানুষের কাছে ছাগলিয়া দাঁড়ি বাবার রে কামাইলে আমি কি বুঝি না যে আমার সুন্দর দেখাইতো বাবারে রম্মাইনের মোল্লা বোল্লা বলে গান বাজার টেলিভিশনের নাচের ভিতরে কি যে নকসের আনন্দ বাবা আমরা কি বুঝি না কিন্তু বাবা বহু চিন্তা ভাবনা করিয়ে দেখছি কোরআন সত্য হাদিস সত্য কাজী কোরআন হাতি যদি সত্যি থাকে ওই কোরআন হাতিসের ঘোষণা আল্লাহ আলমের ঘোষণা আল্লাহ আল্লাহের সত্য কালামের ঘোষণা আমার কাছে কে ধনী কে গরিব কে যুবক কে বুড়া কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিদ কে অভিচার আর কে পিয়ন কে দালানের মালিকার কে রাস্তার ফকির তার কোন পরিচয় আমার কাছে নাই যারা ইমান আনার উপরে আমলে সলে করে অর্থাৎ কি সুন্নাত মোস্তাবের উপরে আমল করে হারাম মক্রুত তাহারি মেমনকি বকরুত্তান্তির থেকে পর্যন্ত বাসিয়া দ্বারা কবরে আসতে পারবা তাদের জন্যে আমি ফের দাউস রাখিয়া দিলাম বাবার আল্লাহের কালাম যদি সত্যি হয়ে থাকে এ হাতে পায়ে ধরিয়াও বলছি কেউ রাগ করিও না বাবার আগে যে কিছু কথা বলছি হয়তো অনেকে মনে কষ্ট পাইতে পারো কিন্তু বাবা হাতে পায়ে ধরিয়াও বলছি বাবা তুমিও কবরে যাবা আমিও কবরে যাব। আল্লাহের কালাম যদি শর্ত আল্লাহের কালামের প্রত্যেকটা অক্ষর শব্দ এই যে আল্লাহ ফরমান এই বন্ধুবান্ধীরা যদি এক জাররা পরিমান গুণা নিয়ে আমি মাওলার দরবারে আসো তোমার আমল নামায় তার দেখতে পাবা এবং তার শাস্তিও তোমার করা লাগবে। বাবারে যারা একটা কাপড় কে পানিতে নিগ্রাইয়া যখন ঝাড়া দর ডাকবা লক্ষ লক্ষ কুটি কুটি পানির রেনু রেণু বাতাসের সঙ্গে উড়িয়া বাবারে এক একটা রেনুকে বলা হয় যার আল্লাহ পাক ফরমান এক জাররা পরিমাণ গুণা নিয়েও যদি আমি মাওলার দরবারে আসো আমল্ দেখতে পাবা এবং তার শাস্তি ভোগ করা লাগবে বাবারে আর যে গুণা মাওলার দরবার থেকে মাফ হইয়া যাবে ওটা আমল নামার থেকেও মুছিয়া যাইবে বাবারে যদি আল্লাহ পাকের কালাম সত্য হয় এই আয়াততো সত্য বাবারে হতে আবু আলিবার আহমাদুল্লাহ কত বড় ইমাম কত বড় আলেম কুঠি কুঠি আলেমের তিনি ইমাম বাবারে রে কত বড় আবেদ চল্লিশ বছর বা পঞ্চাশ বছর এশার নামাজের দিয়া ফজরের নামাজ আদায় করছেন বাবারে রে কত বড় আল্লাহর অলি নিরানব্বই বার দুনিয়াতে বসে এই স্বপ্নের ভিতরে মাওলার সঙ্গে সাক্ষাৎ হইছে বাবারে শান নামাজের পরে বাবা এই সেরা সুরাই জা জলজেলার নফুল নামাজে মিটারে যখন শুরু করলেন যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন তিনি থর করিয়া কাঁপতে আছেন। আর যার করিয়া কান্দতে আছেন। আর ঢেলে দেলে বলেন আর এই আয়াতেন বারবার আর ঢেলে দেলে বলেন গুণার শাস্তিও যদি আমাকে দাও আমি বাবারে কেমন বিশ্বাস করা করছে সারা রাত্র এই আয়াত করতে করতে বাবারে রাত্র শেষ হইয়া গেল বাবা জাহান নামের চিন্তায় গুনার চিন্তায় রুকো সে করার মতো খেয়ালও হয় না আর বাবারে খুব খেয়াল করিয়া দাও আমরা যে গুনার পর গুনা করি বলি যে হুজুর পারি না হুজুর ছেলে মেয়ের জন্য পারি না আরে তোমার ছেলে যদি বারবার ঘরের টাকা চুরি করে শেষ পর্যন্ত বিরক্ত হইয়া টেক করিয়া দাও জেলে ঢুকাইয়া দাও অল্লাহ আর বাবা ছেলে মেয়ে তোমাকে আমাকে যদি জাহান্ন এই ছেলে মেয়ে কি বাবা ত্যায করা যাবে না তাহলে মনে করতে হবে দুনিয়ারে মহাব্বত বেশি করো আখের হাতের মহাব্বত করো না বাবারে খুব খেয়াল করে নিহ বাবা দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের দুনিয়াতে পারবো না আজ পর্যন্ত যেই বৈজ্ঞানিকের কথায় কাজে কোন ভুল হয় নাই পারবেন কেউ করতে এমন একটা দার্শনিক বাইর করতে পারব না এমন একটা ডাক্তার বাইর করতে পারব না एम एक बुद्धिमान लोक बाहर करतेवाना जार जीवने तथा कुल है नाई आल्ला कलम चौदश बस आगे आल्ला हबीबर काल्लाब लेखा कि बस्तर ना अल्लाहर हबीब बाबा तान का कलम नाजिल करिय शुरूती अल्लाह पाक, पाक फरमान लाइफ আমার কালামে কোন সন্দেহ নাই যত লোকের সঙ্গে আমাদের সঙ্গে ঝগড়া কত বাংলাদেশের লক্ষ বাংলাদেশে কুটি লোক আমাদের বিরোধিতা করতে আসে দেখো তাসরিমের নাসরিম যখন কোরআনের বিরুদ্ধে বলছিল আমরা আন্দোলন করছিলাম কত মুসলমান নামধারী আমাদের বিরুদ্ধে গেছে আমাদের পিডাইছে কথা ঠিক না বাবারে আমি তখনও বলছিলাম বাবা তোমাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নাই যদি আল্লাহের কালামে তোমা ও চ্যালেঞ্জে দিয়ে রাখছেন যদি সারা দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহবাকের কালামের মধ্যে একটা ভুল বাহির করতে পারো খোদার কথম আমি আর নামাজ পর্বনার রোজা রাখবো না আমি আর দাঁড়িয়ে দাঁড়ি কামাইয়া বাবারে বিবিকে বেপরদা সারিয়া দিয়া রেডিও টেলিভিশন বা কিনিয়া আমন আনন্দ ফুর্তি শুরু করিয়া দেব আর তোমাদের মত মতো চলব তোমাদের সঙ্গে আমাদের কোন আল্লাহবাদবেন অফি আমি জাহানি এই ব্যাপারটা নেপুরুষেরা এই গান বাজলার শুনুন যেরা তারিখে বানিয়ে যাবে যদি আল্লাহের কালাম যে জাহান নামী লোকের জন্য ল্যাপ তোষক বানানো হবে জাহান নামের আগুনে ওই তো শুভ উপরে শোয়াইয়া আলাইহিমুল গবাস গবাস মানে ঢাকনা বা যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দিয়া দেবে সেটা কত কুঠি মনোজনেইবে মামলা ছ কেউ জানেন না ওই সমস্ত তুলে হইবে যান নামে কয়লা দিয়া কয়লা পাতর কয়লা দিয়া যখন তোষকের উপরে যখন আল্লাহ হুকুম ধরে ফেরস তারা এই নাফার আরামের আরামে দিছিলাম শোয়ার জন্য এখন জাহান নামের মধ্যে লাভে আর তোষকের জাহান আগুন লাগাই ও বাবা সে যখন তে পারবি না মিথ্যা মনে করিয়ে বলছ ও বাবা কোনটা মনে করি বাবা মনে বুঝাও না ওমান গুণার থেকে ফেরে না কেন কি আল্লাহ না সহ্য করতে পারবি আজাদে জাহান নামের মধ্যে গোসল করে গরম পানি দিয়া এই দুনিয়ার আরামের গোসল না যে গোসল করলে একটু শরীরটা বড় শান্তি লাগে আরাম করে সফর পরশ্রম করে আসিয়া গোসল কলে কত আরামগে অল্লা অল্লা অল্লা অল্লাহ আপনি মাফ করে গেল সুন্দর শুবুড়ি আবি ইউস ভারবি এমন গরম পানি মাথার উপরে ঢালিয়ে দেবে গরম পানি এত তেজের গরম পানি হবে মাথার উপরে ঢালার সঙ্গে সঙ্গে মাথার তালু সিদ্ধ হইয়া প্যাডের মধ্যে যাইয়া নারী বুড়ির সঙ্গে সঙ্গে পসাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া চুপ চুপ করিয়া পড়িয়া দেবে আ শরীর দিয়া যে পানি ডুবাইয়া পড়বে ওই বাড়ির সঙ্গে গাছ চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে যাইবে। বাবারা করবি। ফেরণা কেন্দ্রে বাবা আরে দুনিয়ার বাপ মায় এত মায়া মহাব্বত তারপর বারবার অন্যায় করলেও বাবারের তেজভুত্র করিয়া যায় বাপ মায় ছেলে মেয়েদের ছেলে দিয়া যায় আর আমার মাওলার এত নেমাত্রের যখন তুই আমার কাছে মাফ চাবি আমি তোর সমস্ত গুণা মাফ করিয়া দেব বারে এমন দয়ার মাওলার থেকে কোথায় ফিরিয়া রইছ যুবকের শয়তানে গুমরা করে কারে মাওলায় তো মাফ করবি এই বয়সে কি করবি বুড়োলে করবি বাবারে এই বয়সে দরজবানি তবা করদানি বাবারের জওয়ান কালে এবাদত বন্দীগী করা হল পয়গম্বাদের চরিত্র এবং বাবারে কে আমতের দিন আল্লাহ যাদের আরো নিচে ছায়া দেবেন এর মধ্যে একদল হল সাহাবুন নাসাফি যেই যুবক তার জৈবন কাল মাওলার এবাদত বন্দীগিতে কাটাইয়ে দেবে তাদের মাওলায় আরো নিচে ছায়া দান করবে না যে বাকি যে রাখিস না এটা বিরাট ধোকা बाबा रे मन रे बुजा अरे महन आर चे कत अंगवशी चलिया ग এই রাত্রটা আমার উবারে তোমার উবারে যায় না যায় তোমারও জানা নাই আমারও জানা নাই কাজে ওই শয়তানের ধোকায় পড়িও না এখনই খাস্ত অবা করিয়া তারপরও যদি বাবা এখনো খাস্ত অভা করতে না পারো একজন রুহনী ডাক্তার অর্থাৎ পীরের নিয়া রুহের চিকিৎসা করো যারা বলে যে পীর মরিদি লাগে না দেখবা তাদের নিজেদের আমলা খাগ ঠিক নাই তারা অনেক গুনার কামের ভিতরে লিপ্ত আছে বাবার তাদের চোখে দেখবা পানি নাই নিজের কপাল সারা দুনিয়ার আল্লাহর অনির এই কথার উপরে একমত যে এই পীরের পাঁচজন মুরিদির ভিতরে কমপক্ষে তিনজন মুরিদকে দেখবা শূন্য তরিকা অনুযায়ী তার জাহিরি বা তিনি আমল হইয়া যাইতে আছে तर कलब नरम चोखे पानी आसते हाथे हाथ दिए बाबा के मजबूत करा मापीम या फिर कलब के नरम कर चोखे पानी दुनिया घरे जदि आगन लागे पानी छड़ा जेमन ठंडा करा जाए ना तुम गुणार दाराजान नाम आगुन जरिया चोखे पानी छाड़ाओ कहान नाम आगुना ठंडा বাবা বাবারে আমি তোমাদের এখনো বলছি বাবা সাবধান কবরে কবরে যাইবে না এ যাইবে কি বাবা দলের কেউ কবরে যাইবে না আর দল তো ভালো কথা বাবাও ছেলের কবরে যাইবে না ছেলেও বাবার কবরে যাইবে না স্ত্রী ও স্বামীর কবরে যাবে না স্বামীও স্ত্রীর কবরে যাবে না আল্লাহ তাজিরু ছেলের জব বাবায় দেবে না বাবার জব ছেলে দেবে না যার যার জব তার দেওয়া লাগবে কাজী মামার হাতে বাই ধরিয়াও বলছি দেখো সারা দুনিয়ার মানুষ একাত্র হইও। বাবার এখনো তো আরবি শিক্ষিত কত লোক বাবার ইসলামের দুশ্মন আছে তুরুস্কে ইসলামের দুশ্মন ওরাও তো ভাষাভাষী মিশরের বর্তমান সরকার ও বাবা তো ইসলামের দুশ্মন কোলো যুবক দাঁড়িয়ে রাখলেও তারা নিয়ে জেলখানায় ঢুকাইয়া রাখে ওই তুরস্ক দাঁড়িয়ে আইনত নিষিদ্ধ ঘোষণা করিয়া দেোকের বোরখা পরা পর্দা করা আইনও তো নিষিদ্ধ করিয়া দেছে ওরাও তো ইসলামের দুশ্মন আরবি ভাষাভাষী কিন্তু বাবা আল্লাহ করার আল্লাহাকের করান আল্লাহ ওরাও তো এখে লা আল্লাহাকাইছেন কিন্তু ওই আহাম্মুকের দলের অওতাশ পর্যন্ত আল্লাহ ফাকে কালামের মধ্যে কোন ভুল বাহির করতে পারে না তাই বাবার আমি হাতে বাই ধরিয়াও বলছি যদি আল্লাহের কালাম সত্য হয় তবে ওই যারা ইমানদার যারা ইমান আনার পরে আমলে সলেহ করিয়া কবরে যাইবে তাদের জন্য যে বৃহস্ত মামলায় রাখছেন তাও ঠিক এই কথা ঠিক এই আজকে দুনিয়ার দালানের জন্য পাগল হইয়া এত পড়াশোনা করো মাথার চুলুর সারা রাত্রিৎকার পড়াশোনা করো আর এই দুনিয়াতে শান্তির জায়গা না তারপর যতই শান্তিতে থাকো যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে এই দালান করা ছাড়িয়ে দিই আসব কবরে নিয়ে আর বারে আসল শান্তির জায়গা হইলে বেহস্ত আল্লাহ আল্লাহের কাল ঘোষণি আহারি কাল এগুলো কেমন বেহেস্ত বৃহস্তারি বাগান এমন বাগান বাড়ি ওলাই ভাড়া দেবে যেই বাগারেলে এক একটা গাছ বাবা গাছগুলোর কত সুন্দর কত মূল্যবান আল্লাহর হাবিফর ওই গাছের একটা পাতার দাম সারা দুনিয়া বিক্রি করলে হবে না কোন দুনিয়ার পিছু পড়ছে রেখা বলবো বাবা রে ওই গাছের নিচে লহর জারি থাকবে আর বানা দুনিয়ার নহর তো মাটি কাটিয়ে তারপর খাল করতে হয় বেহেস্তের নচন মহান মাটি কাটিয়ে করা হবে না বেহেস্তের নহর মাটির উপর দিয়ে চলতে থাকবে রাস্তার মতো চলতে থাকবে একটু মধু ভেঙ্গাও পড়বে না একটু সর্বদ ভাঙ্গিয়া পড়বে না একটু দুধ ভাঙ্গা পড়বে না তাও আবার তোমার ইচ্ছা মতো প্রবাহিত হয়েছে থাকবে এক জায়গাতে প্রবাহিত হয়েছে তুমি বলবা এই ঘর তুমি এদিক যা চলো এদিক যা চলবে আবার বলে এদিক যা চলে এদিক যা চলবে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 তখন বলি চিন্তা করি যখন এদেশে বিদ্যুৎ ছিল না তখনও তো রাত্রে ঘুমাইছি আর এখন বিদ্যুৎ থেলকালে ঘুমটুম কিচ্ছু হয় না কি যে অশান্তি লাগে বাবারে খুব খেয়াল করি আর এই দুনিয়াতে আর আপনার বাবারে আর বেশ দেব ডালান গুনে বিল্ডিং নয় হাজার হাজার তালা বিশিষ্ট দালান হবে ওই বেহেস্তের দালানের একখানি ঠইবে স্বর্ণের একখানি ঠইবে রূপার জবাহের দ্বারা তার গাতনি হবে কি যে সাজান মামলায় সাজাইবে অনেক বড় লোকের দলানে ঢুককে আশ্চর্য এ যাও কেমন সে তার ঝাড় বাতিটা দি দিয়া বাতিটা দি দিয়া সাজাইছে ও কিছু না রে ও কিছু না দেহে এমন সাজানি মাওলায় সাজাইবে খতারাবে কালবে রি ফারমান এমন সুন্দরী বাউলায় বানাইছেন বেশ তো এমন সুন্দর এমন শান্তি এমন ভালো জায়গা কেউ কোনোদিন চোখেও দেখে নাই কেউ কোনোদিন এমন জাগার কথা কানে ও শোনে নাই কারো কোনোদিন কল্পনাও দেনে হয় নাই অনেকে কল্পনা করে গ্রামের দালান মানুষের কল্পনায় আসে তার চেয়েও অনেক ভালো দালাল মাওলায় বানাইয়া রাখছেন অনেক ভালো বেহেস্ত মাওলায় বানাইয়া রাখছেন ওই বেহসতে অশান্তি বলতে কিচ্ছু নাই শত্রু নাই দুশ্মন নাই সালাম কলম অশান্তির কোন কথা গালিগুলো কেউ কোনো দিন শোনবানা করকানা শুধু সালাম আর সালাম শুধু শান্তি আর শান্তি বাবার দুনিয়ার বিবির এত ঝগড়াও করে যাদের এত ভালোবাসি কত তোমার মুখে মুখে কথা বলে আল্লাহ এমন হুর তোমাকে দান করবে তাদের চক্ষু আদবে সব সময় নিচের দিকেই থাকবে কোন সময় তোমার দিকে করিয়া কথা এই বেহেস্টে যদি একবার ঢুকতে পারো আজকে মানুষের গাড়ি বাড়ি বিমান হেলিকপ্টার ওরণ দেখকে কত আচার্য আর কত মনে কল্পনা করো আরে বেহেস্টের জমিনে চলতে বাবারে গাড়িও লাগবে না বিমানও লাগবে না রকেটও লাগবে না তোমার মনে যখন যে এই জায়গায় যাইতে মনে চাইবে সঙ্গে সঙ্গে সেই জায়গায় পচিয়া যাবা আরে বাবারে ফল খাবা গাছের ফল দেখছো মনে চাইছে খাইতে দুনিয়াতে একটা জিনিস খাইতে ছেলে লাগে দোকান থেকে টানিয়ে আনতে হয় কাটন লাগে অপেক্ষা করুন লাগে আর বাবারে আল্লাহ ফরমারা জানাল জান সঙ্গে গাছের ডালটা ঝুঁকতে তোমার মুখের কাছে আসবে অপেক্ষাও করা লাগবে না চাকরও ডাকা লাগবে না আরে কষ্ট করি হাত দিয়ার ধরিয়াও সিরিয়া মুখে দিতে হবে না তোমার মুখের কাছে আসবে ফল না শেখতেও তোমার হবে না আসতে সিরিয়া তোমার মুখে পড়িয়া যাইবে একটা ফলের ভিতরে কম পক্ষে চল্লিশ রকমের মজা হবে বাবারে দুনিয়াতে একটা ফল খাইয়া বারবার খাইলে বলেছে ওরা খাইছি বারবার আরে বৃহস্তের মধ্যে যখন বলবে ফল তো খাইছি বাবারে বৃহস্তের খাতে বলবে আবার খাইয়ে দেখো আরে খাইছো কি না খাইয়ে দেখবে না এটার মজা আবার আর এক একই গাছের ফল একবার খাইছ বলে আবার খাই দেখো আর এক মজা বাবার শান্তি আর শান্তি বাবারে বেশ যদি একবার ঢুকতে পারো ওই মাওলার সত্য কালামের ঘোষণা খনি দি না আবাদ শিরজীবিনার কোন দিন বাহির করা হবে আর বাবা খোটা যদি গুণা গুনা যাও আল্লাহ বাবারে গুণাও কোনদিন ছোট না বাবা আগুন কোনদিন ছোট না ছোট না বাবারে একটা কবিরা গুনার জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান্ন দরিয়া না যদি একটা একেবারে ছোট্ট গুণা কিচ্ছুই না যদি একটা গুনার জন্য যদি একদিন জাহান নামে থাকা লাগে এই একদিনের আজ সহ্য করতে পারবো নাওলার কবর বাবার যে জাহান নামের কথা আল্লাহ পাখের সত্য কালামে আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন বাবা দুনিয়াতে একটা গরু সারাদিন হাল চাষ করতে করতে কান্দে ঘাইয়া যায় कत कष्ट कर धान कबाई कल धान भागो पापर भागो पा बाबा रेखने पायखाना प्रस्रव करेखने घुमइया था गरुडार जो मवला को लैप तो बंदोबस्त करें ना तुम्हें तुमा के मवल में कत लैब तोषक खाता बल কত বিছানার বন্দোবস্ত করিয়া দেশের বাবারে গরু মাওলায় বানাইছেন এই গরুটার জন্য বেশ তো নাই পরে মাওলায় বলিয়া এ গরু আমার কথা মতো চলিস দেখছো গরুতে হাল করতে করতে কি অস্থির হইয়া যায় তারপরও ভাইরা গরুটা হাল করতে করতেই আছে বাবারে কোনো গরুতে যদি হাল চাষ কাটতে করতে না চায় তার কানে কানে যদি আল্লাহের কালামের এই আয়াত শুনাই না হুম না গরু তেয়ার হইবে না কারণ আল্লাহবাক আয়াতের বিচার ফরমান এই পশু তোমাদের অধীনে আমি করিয়া দিয়েছি এইটা তার কানে শোনাইয়া দিল গরুটার বেহস্ত নাই এত কষ্ট করে হাল চাষ করলো কা এই গরুটার জন্য মাওলায় কোনো ল্যাপ তোষকও বানান নাই যেখানে পায়খানা প্রস্তাব করে সেখানে ঘুমাইয়া থাকে আর তোমার আমার জন্য কত নেমা ছাড়া জীবন নেমা হিসাব করলো নেমাতে হিসাব কোন দিন করা যাবে না বাবারে তত সুন্দর আরাবে সবার জন্য ল্যাপ তো শোক মাওলায় বানাইয়ে দিয়েছেন আর মাওলা আমাদের বানাইছিল ইবাদতের জন্য মাওলার ইবাদত না করিয়া যদি গুণাগারা এই কবরে যা আল্লাহ ফারবেন আমি ফাউতিহী এ ব্যাপারটা আমি এই লোক পুরুষেরা এই গান বাজলার সরুন যারা দারি কামা মানি যদি আল্লাহের কালাম সত্য যে জাহান নামে লোকের জন্য উপরে শোয়াইয়া আলাইহে বলবাস গবাস মানে ঢাকনা বা যখন উপরে একটা ঢাকনা বা ল্যাপ দেবে সেটা কত কুটিমন চলে মাওলা ছাড়া কেউ জানেন না ওই ল্যাপটা সমস্ত তুলে হইবে যাহান নামের আগুনের কয়লা দিয়া কয়লা পাতর কয়লা দিয়া যখন তোষকের উপরে সোয়াইপ গাই দেওয়া যখন আল্লাহ বা হুকুম ধরে ফেরস তারা এই নাফার মানে আরামে দিছিলাম শোয়ার জন্য শুইয়ালই আরামের কথা বলে নয় যাও যা এখন যাহান নামের মধ্যে লাপ আর তোষকের জাহান নামের আগুন লাগাইয়া যাও বাবা সহ্য করতে পারবি না মিথ্যা মনে করিয়ে বইস ও বাবা কোনটা মনে করিয়ে বইস মনে বুঝাও না ওমান গুনার থেকে ফেরো কেন কি আল্লাহের কালাম মিথ্যা না সহ্য করতে পারবি আজাদ বাবারে রে জাহান নামের মধ্যে গোসল করাইবে গরম পানি দিয়া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 নারী সঙ্গে সঙ্গে পসাইয়া যা। পায়খানার রাস্তা দিয়া চুপ চুপ করিয়া পড়িয়া দেবে আর শরীর দিয়া যে পানি ডুবাইয়া পড়বে ওই বাড়ির সঙ্গে কার চামড়া খুলিয়া খুলিয়া সঙ্গে সঙ্গে পড়িয়া পাইবে এ বাবার গুনা করবি আমাদের সবাই আমল কে দাঁড়িয়ে রয়েছে তার কবরের কাছে গেলে মোলা মা যায় না আবার কত বড় গরিবের শুয়ে রয়েছে কত লক্ষ লক্ষ লোক তার কবরের কাছে আরোপ করে দোয়া করে বাবারে দুনিয়া কিন্তু কিছুই না দুনিয়া কিন্তু কিছুই না পাল্লা ভারী হইয়া যাবে তার ঠিকানা হবে হা জাহান্ন বাবারে আমল করলে বেহেস্ত আমল না করলে জাহান্নারে কবরে গেলে জাহান্ন বাবারে এই শুধু এই জন্যই আমল করার জন্য বাবা তোমাদের এত কষ্ট দেওয়া হইতেছে আমরা এত চিল্লা করতেছি বাবা শুধু আমল কে ঠিক করার জন্য বাবা কোনদিন ছোট না আগুন কোনদিন আল্লাহ এ বাবারে খুব খেয়াল করে অনেকে তো ছোট গুনাকে ছোট মনে করে ছোট গুণা শরীরে গুণা কিল্ল করলে কি হইবে বাবারে এখন দেখবেন ওই শিবিরের ছেলেরা টুপি মাথায় দেয় না বাবার তারা বিনা টুপিতে নামাজ পড়ে বাবা যদি যারা কারণ তুমি টুপি ছাড়া নামাজ পড়ো কেন কারণ টুপি ছাড়া কি নামাজ হয় না হ্যাঁ নামাজ তো হয় কিন্তু হয় বাবা সগিরা গুণা ইচ্ছা করিয়া তিনবার করলো কবিরা হইয়া যায় বাবার গুনা তো ওই কাজকে বলা হয় যার পরিবর্তে জাহান নাম যে গুনার পরিবারে বিষণ কঠিন অনেক বছর জাহার নাম তার নাম কবিরা গুণা যে সবচেয়ে কম আজাব হবে আবু তলেবের আবু তলেবকে এক ধরে আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে ওই জুতার কারণে তার মাথার মগজ টাশ করিয়া ফাটিয়া ভাত যেভাবে উতলাই ওইভাবে উতলাইতে থাকবে बाबा रे आबू तलेब के जिज्ञासा कर अबू तलेब तुम्हारा कीरकम आजाद मन हईते मन है जान नाम मध्य सब चे बी आजादे তখন ফ্রেস্টারা বলবে না না আবু তলেব এই জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আজব তোমার হইতে আসে রসুল্লাহ সাল্লাহ আসালামকে মহাব্বত করার কারণে রসুল্লাহ সাল্লাহ সালামের খেদমত করার কারণে আরে তোমার সবচেয়ে কম আজব হইতে আসে আর আবু তলেব বলবে আমার কাছে মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে কম বেশি আজাব আমার হইতে আসে বাবার এই জাহার নামের আজব করে দিন তিনবার করলো কবির বাবারের বিফল কবির গুনা যার সঙ্গে দেখা যাওয়া যায় চাষা তুবোনা তুবোনা তুবোন বাবা আইন ইত্যাদি চালি ভেয়াইল ইত্যাদি সবাই দেখা দেহ সম্পূর্ণ হারাম মেয়ালকর জন্য চাষা তো ভাই বাবা তো ভাই হুয়া তো ভাই স্বামীর ভাই তোমার মনে দোষ থাকি আল্লাহের হুকুম অমান্য করার কারণে একটা কবিরা হলে গুণ হইয়া গেল। একটা কবির কবিরা জন্য কমপক্ষে সাত বছর বছরের জাহান্ন হাজর মালানা কেরা মাতালি মরুম মকুর ভিতরে লাগছেন বাবা গুণাও কোনোদিন ছোট না সাঁপ কোনোদিন ছোট না বাবা গুন কোনোদিন ছোট না বাবারে খুব খেয়াল করো কেন আমার কথা কেন বলছি কবরে যাইতে পারি আমার কবরে বেহেস্তের বাগান হইয়া যাবে ময়দানে আমাকে আরো সে নিচে সায়ার দান করবেন পরে মাওলায় বেহেস্ত দান করবেন এমন বেহেস্ত মাওলায় দান করবেন এমন সুখ শান্তি এমন সুন্দর জাগার কল্পনাও কারো দেলেও কোনো দিন হয় না এমন সুন্দর বেহেস্ত মা কত কষ্ট করিয়া লেখাপড়া করে অন্য ছেলেরা ঘুমায় পড়ে কেন ভালো পাশ করতে পারলে দুনিয়াতে ভালো চাকরি হবে একটু আরামে থাকতে পারবো দুই এক তালা দালালে বিল্ডিং এ থাকতে পারবো বাবা ব্যবসায়ীদের এত কষ্ট করিয়া ব্যবসা বাণিজ্য করো কত কিছু করতে পারবো হে কৃষক ভাইরা কৃষি কাজ করা এত কষ্ট করে কেন একটু ধান চাল ভালো অন্ত কিছু একটু আরামে থাকতে পারবো এই বদলা বদলালায় দেয় কামলা ঘর বিয়ে পানি পাববে কষ্ট করা লাগবে এই দুনিয়ার কষ্টের ভয়ে একটু আরামে থাকার জন্য এত কষ্ট করে লেখাপড়া করতে পারলাম বাবার দুনিয়ার শান্তি কয়দিনের স্বপ্নের মতো দুনিয়া বাবারে দুনিয়াতে আসলে শান্তির জায়গা না দুনিয়াতে এমন কেউ বলতে পারে না যে আমি সুখে আছি ও এই শরীরে অসুখ এই বাবা ওই জায়গার অশান্তি এই ছেলে মেয়ে কথা শোনে না এই বিত্রু শত্রু শীত এইবার দুনিয়া তো শান্তির জাগা সুপ্রিয় শ্রোতা বন্ধু আমরা শুধুমাত্র দেশ বিদেশের প্রখ্যাত কারি সাহেবানদের তিলাবাত সকল প্রকার ইসলামী গজল সঙ্গীত হামনাদ জারি নাটক কাওয়ালি আলোচনা এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি এবং মোবাইল শূন্য এক সাত তিন ও আট সাত পাঁচ এ যোগাযোগ করুন আল্লাহ হাফিজ